নাহমদ হু আনুসল্লা আল্লাহ রসুল্হিল করিম বাদ। সম্মানিত উপস্থিতি আজকে আমরা সাম্প্রতিক আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না এই কথাটি গর্বে না লাঞ্ছনার প্রিয় উপস্থিতি জঙ্গি বলতে সর্বসম্মত যে অর্থটি পেয়েছি সেটা হলো রাষ্ট্রদ্রোহী তথা বর্তমানে প্রচলিত সরকার ব্যবস্থা অথবা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ আপনি যতই অস্ত্রবাজি করুন যতই জং বা যুদ্ধ করুন আপনি যদি দেশের আসল সরকার এবং সরকার ব্যবস্থার প্রতি অনুগত থাকেন তাহলে আপনি জঙ্গি নন আর আপনি যদি অস্ত্রবাজি নাও করেন কখনো কোনো জং বা যুদ্ধে শরিক নাও হন আপনি শুধু তাগুত সরকার এবং এর কুফরি সরকার ব্যবস্থার বিরুদ্ধোচ্চারণ করেন তবে আপনি জঙ্গি তথা দেশদ্রোহী আমাদের আলিম সমাজও কিন্তু মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না এই কথার মাধ্যমে সরকারকে এই বার্তা দিতে চায় যে আমরা মাদ্রাসায় সরকারের বিরোধী কিছু শিখাই না সরকারের বিরুদ্ধচারণ চর্চা করি না আমাদের পক্ষ থেকে তোমাদের গদি অর্থাৎ পুফোরি শাসন ব্যবস্থার কোনো হুমকি নেই তাই আমাদের সন্দেহ করা আমাদের হয়রানি করা তোমাদের উচিত না আমরা যে অহিংস নীতিতে আছি আমাদের সে নীতিতে চলতে দাও এজন্য দেখবেন যে এখন মাদ্রাসায়ও তথা কথিত জাতীয় পতাকা উড়ে আলিমগণ নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি প্রমাণে উঠে পড়ে লেগেছে আর জনগণকে এই বার্তা দিচ্ছে যে এই জাতীয়তাবাদী রাষ্ট্রের ধারণা এই গণতান্ত্রিক মানবরচিত ব্রিটিশ আইন উদ্ভুত ধর্ম নিরপেক্ষ সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার সাথে ইসলামের কোনো সংঘর্ষ নেই এই সব কুফরি পৃষ্ঠ পৃষ্ঠপোষকদের সাথে ইসলামের কোনো সংঘাত নেই এখন তারা বলবে যে না আমরা এসব কুফরিকে সমর্থন করি না আমরা তো কেবল সরকারের নির্যাতন থেকে বাঁচার জন্য এরকম করি এরকম বলি সম্মানিত ও লামাইকেরাম আমি আপনাদের এখনই জিহাদ করতে বলছি না আমি আপনাদের কেবল সত্য সাক্ষ্য দেবার জন্য বলছি বিলাল রদিয়াল্লাহ তালানহুর কথা স্মরণ করুন এত নির্যাতনের পরেও তিনি বলছিলেন আহাদ আহাদ আল্লাহ তালা একজন আপনারে কি তার মতো সত্য সাক্ষ্য দিতে পারবেন না আপনারা কি বলতে পারবেন না মুসলিমদের সর্বোচ্চ বিধান আল কোরআন মুসলিমদের সংবিধান একমাত্র শরিয়া এবং এই দিন ব্যতীত আর কোনো কিছুই গ্রহণ করা হবে না এই ধর্ম নিরপেক্ষতার কুফর থেকে এই গণতন্ত্রের শিরক থেকে এই জাতীয়তাবাদের জাহিলিয়াতের উপাসনা থেকে আমরা কেবল এক আল্লাহ তালার দিন আল ইসলামের দিকে নিজেদের সাব্যস্ত করছি পারবেন না এ কথা স্পষ্টভাবে ঘোষণা দিতে প্রিয় উপস্থিতি এভাবে ইমানের ঘোষণা দিতে না পারার কারণেই আজ ইসলামের শত্রুদেরকে আশ্বস্ত করার জন্য দিন রাত জপতে হচ্ছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না যে কথা পরাজিত মানসিকতা থেকে উদ্ভূত। যে কথা ইসলামের শত্রুদের সুরে হয়ে থাকে যে কথায় ইসলামের শত্রুরা খুশি হয় তা গর্বের না লাঞ্ছনার সেটি বুঝতে কি খুব কষ্ট হয় যারা এই কথাটিকে গর্বের বলবে যারা দাবি করবে যে জঙ্গি বলতে তো খারিজিদের বুঝিয়েছি জঙ্গি বলতে তো নিরীহ মানুষ হত্যাকারীদের বুঝিয়েছি তাদের বলবো যাদের খুশি করতে আনুগত্য দেখাতে এই সব বলা হচ্ছে ও তাদের হাতে এর চেয়েও শত গুণ বেশি নিরীহ মানুষের রক্ত লেগে আছে তদুপরি তাদের সাথে কুফর শিরকও যুক্ত আছে কিন্তু আমরা কি কখনো এসব আলিমদের মুখ থেকে ওই সব সেকুল্লার সন্ত্রাসবাদী দলকে জঙ্গি বা দল বলতে শুনেছি না কখনো শুনিনি উপস্থিতি দুই হাজার ছয় সালের আটাইশ অক্টোবর ভিন্ন একটি দলের কর্মীদেরকে দিনের আলোয় প্রকাশ্যে ক্যামেরার সামনে লগী বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করে লাশের ওপর নাচানাচি করেছে যে সেকুল্লার চেতনাবাদী আওয়ামী লীগ কখনও কি সেই আলিমগণ এই সেকুল্লার নরপশুদের উদ্দেশ্য করে জঙ্গি কিংবা সন্ত্রাসী দল বলেছে না বলেনি অথচ এ ধরনের পৈচাসিক বর্বরতা ও নিঃশংসতা পৃথিবীর ইতিহাসে বিরল কিন্তু তারপরেও সেকুল্লার চেতনা ব্যবসায়ী আওয়ামী লীগকে দল বলা হয়নি কিন্তু কেন এর কারণ হচ্ছে জঙ্গি শব্দটি সেকুল্লার চেতনা ব্যবসায়ীদের জন্য নয় কারণ এই শব্দটি তাদের জন্য তৈরি হয়নি জঙ্গি শব্দটি ইসলামের চিরশত্রু ইহাউদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধচক্র সেই সব মুসলিমদেরকে আখ্যা দেওয়ার জন্য ব্যবহার করেছে যারা বিশ্বব্যাপী তাদের ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রিয় উপস্থিতি জঙ্গি শব্দটি ক্রুসেডার আমেরিকা ও তার অপকর্মের সহচর দেশগুলো সর্বপ্রথম সেই মুজাহিদদের ক্ষেত্রে প্রয়োগ করেছে যারা ক্রুসেডারদেরকে মুসলিমদের ভূমি থেকে উৎখাত করার জন্য তাদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত রয়েছে জঙ্গি শব্দটি সর্বপ্রথম ক্রুসেডার আমেরিকা শেয়েক ওসালমা বিন লাদেন রহিমাহুল্লাহ মোল্লা ওমর রহিমাহুল্লাহ এবং তালিবান আয়াল কায়দার জন্য ব্যবহার করে আমেরিকা ও তার সাঙ্গপাঙ্গরা যখন তাদের আতঙ্ক ওসামা বিন লাদেনকে জঙ্গি আখ্যা দিয়ে আফগানিস্তানে সর্বাধুনিক অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তখন এদেশের রাজধানী ঢাকার রাস্তায় এদেশের আলিম ও মাদ্রাসার ছাত্ররা ওসমাবিন লাদেনের ছবি নিয়ে আমেরিকার বিরুদ্ধে মিছিল দিয়েছিল সেসব প্রমাণ এখনও সে সময়ের পত্রিকায় সংরক্ষিত রয়েছে শাহবাগের পাবলিক লাইব্রেরি কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো পত্রিকা সংরক্ষণের কক্ষে গিয়ে যে কেউ 2001 সালের অক্টোবর এবং নভেম্বরের পত্রিকা থেকে তা দেখে আসতে পারেন মাত্র ১৬ বছরের ব্যবধানে আমেরিকার তৈরি জঙ্গি শব্দটি এদেশের অধিকাংশ আলেমদের মুখে উঠে এসেছে যেই জঙ্গি শব্দটি আমেরিকা আবিষ্কার করেছিল শতাব্দীর সিংহ পুরুষ মুসলিম উম্মার অহংকার ওসমা বিন লাদেন রহিমাহুল্লার জন্য ঠিক সেই শব্দটি আজ যারা ওসমা বিন লাদেনের এই কাফেলায় শরিক হয়ে সারা দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার প্রত্যয় এগিয়ে যাচ্ছে তাদের ওপর প্রয়োগ করা হচ্ছে তাও সেই সব লোকেরা যারা মাত্র ১৬ বছর আগে ওসমাবিন লাদেনের ছবি নিয়ে জিহাদ জিহাদ জিহাদ চাই জিহাদ করে বাসতে চাই স্লোগান দিয়েছিল যারা সে সময় স্লোগান দিয়েছিল বাংলা হবে আফগান আমরা হব তালেবান তারা আজ সরাসরি সেই আল কায়দা তালেবানদের বিরুদ্ধে বক্তব্য বিবৃতি দিচ্ছে আকলবান প্রত্যেক ব্যক্তিকে প্রশ্ন করতে চাই আল কায়দা তালেবান তো আগে যেমনটি ছিল এখনও তেমনটিই আছে আগে যে পথে জিহাদ করেছে এখনও সে পথেই জিহাদ করছে তাহলে কারা পরিবর্তন হয়ে গেল আর তাদের এই পরিবর্তন কি ইসলামের পক্ষে হয়েছে নাকি কুফফারদের চাওয়া অনুযায়ী হয়েছে আশা করি এটি বুঝার জন্য খুব বেশি মেধার প্রয়োজন হবে না কি বিচিত্র এই দুনিয়া এটিকে তুলনা দেওয়া যেতে পারে মদিনার ইহুদিদের আচরণের সাথে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লু আলহিাস্লাম নবী হিসেবে পৃথিবীতে আগমনের পূর্বে মদিনার ইহুদিরা মদিনার আওয়স ও খাজ রাজগোত্রকে এই বলে ভয় দেখাত যে শেষ নবী আসলে আমরা তার সাথে মিলে তোমাদেরকে পরাজিত করে আমাদের গোলাম বানাবো কিন্তু যখন সঈদুল মুরসালিন সাল আলাইহাল্লাম দুনিয়াতে আসলেন এবং পরবর্তীতে মদিনা হিজরত করলেন তখন সেই আওস ও খাজ রাজগোত্র ইমান আনলো আর ইহুদিরা চরম বিরোধিতা করে কুফরের পক্ষাবলম্বন করল প্রিয় উপস্থিতি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক জিহাদের নাম করে এলোমেলো কোনো কাজকে রেফারেন্স দিয়ে যারা জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডার জন্য ক্রুসেডারদের তৈরি জঙ্গি শব্দকে জায়েজ করতে চাইবে সেসব লোকদের কাছে প্রশ্ন রাখতে চাই মাদ্রাসায় পড়ে কি কেউ এলোমেলো কাজ করেনি এ দেশে কমই মাদ্রাসায় পড়ে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মোরতাদও হয়েছে এজন্য কি এটি বলা ঠিক হবে যে এসব মাদ্রাসায় মোরতাদ তৈরি হয় আশা করি তারা ডাবল স্ট্যান্ডার্ড তথা দ্বিমুখী নীতি অবলম্বন করবে না যদি কারো ভুলের জন্য কুফফারদের তৈরির জঙ্গি শব্দকে তারা মুজাহিদদের জন্য ব্যবহার করতে চায় তাহলে মাদ্রাসায় পড়ে কয়েকটা মোর্তাদ হওয়ার জন্য তারা কি মাদ্রাসাকে মোর্তাদ তৈরির কারখানা বলবে পরে শেষে বলতে চাই যারা আমেরিকা ও তার সহযোগী কাফের মুশ্রিক শক্তির ভয়ে নিজেদের মসজিদ মাদ্রাসা রক্ষার অজুহাতে ইসলামের ফরজ বিধান জিহাদকে গোপন করতে চাইছে কিংবা মুজাহিদদেরকে জঙ্গি আখ্যা দিয়ে নিজেদেরকে বাঁচাতে চাইছে তারা কখনোই বাঁচতে পারবে না বোখারা সমরকন্দের ইতিহাস আমাদের জন্য এক বেদনাদায়ক নজির হয়ে আছে তারাও লেলিন পন্থীদের থেকে বাঁচার জন্য মাদ্রাসা রক্ষার নামে জিহাদ ও মুজাহিদদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ইতিহাস সাক্ষী বুখারা সমরকন্দে মাদ্রাসা তো দূরের কথা ইসলামের নাম নিশানাও রক্ষা পায়নি একজন ব্যক্তিকেও প্রকাশ্যে ইসলাম নিয়ে বাসতে দেয়া হয়নি আমরা অতিব আফসোস ও সীমাহীন মনোবেদনার সাথে উল্লেখ করছি যেসব আলিমগণ কুফারদের সুরে সুর মিলিয়ে জিহাদ ও মুজাহিদদেরকে জঙ্গিবাদ আখ্যা দিচ্ছে তারা মূলত বোখারা সমরকণদের রাস্তা অবলম্বন করছে আল্লাহ তালা এদেশের আলিমগণকে পরাজিত মানসিকতা পরিহার করে ইসলামের শত্রুদের প্রপাগান্ডার মোকাবেলায় বুক টান করে সত্যের সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করুন আমিন